সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে দেখছেন আপনাদের নিজের অস্তিত্বের সাথে সাংঘর্ষিক কবিরা গুণা নিজেরা হতে পারি বিরত আপন পরিবার পরিজনদেরকে বিরত রাখতে পারি আর সুন্দর পৃথিবীতে আমরাই হতে পারি বে আর পরকালে জান্নাতের স্থায়ী ঠিকানায় ধন্য কারণ এই পৃথিবীতে আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য আদর্শ হতে হবে অপরাধ সুন্দর জীবনের অধিকারী হতে হবে বন্ধুগণ আর এই জন্য আমাদের উদ্যোগ রব্বুল আলমিন কবুল করুন আমরা সবাই যাতে অপরাধমুক্ত সুন্দর জীবনের অধিকারী হতে পারি আমিন বন্ধুগণ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 এই সুন্দর শব্দটার বিশ্লেষণে এবং এদার যা বুঝায় তার পরিচয় জানতে চাই তাহলে দেখুন এই পানি আরবিতে বলে মাউন। আর বাংলায় বলে পানি অদাহ এই পানিকে আমাদের সকলের জীবনের মূল বলে ঘোষণা করেছেন বলেছেন ও জালনা মা আল্লাহ সফল যত প্রাণ যত জীবন সব সৃষ্টি করেছেন পানি থেকে ব্যাখ্যা করে বলেছেন তিনি সে মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন বা এর মধ্যে কেউ বা নিজের পেটের উপর ভর করে চলে পেটের উপর ভর করে অনেকে চলে পানি থেকে সৃষ্ট জীবনের মূল হলো পানি আর চলে পেটের উপর ভর করে উপর ভর করে চলে হুমায় আসা এতদিন্ন যেমনটা যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন্লা তার মানে পেটের উপর ভর করে যত প্রাণী চলে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 নিজের অস্তিত্বের সাথে নিজের জন্মের মূল বস্তুর সাথে দুষ্টামি হয় অন্যায় হয় ঘাতকতা হয় সুতরাং যারা পেটের উপর ভোর চলে চার পায়ের উপর ভোর করে চলে দুই পায়ের উপর ভোর করে চলে সবকিছু সৃষ্টি করেছেন পানি থেকে তাই নিজের সৃষ্টির মূল পানি দিয়ে কারোর সাথে শত্রুতা করা যাবে পানির মাধ্যমে কারো উপরে জিজ্ঞাসা চরিতার্থ করা যাবে না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 तर प्रयोजन अतरिक्त उद्वृत्त पानी का देवना एक कथा बोल रही आटके रखिकार्ला प्राणी मूल अस्तित्व प्राणी मूल आधार कर पानी के घोषणा जो पानी कूदे आवाजिक भाव विज्ञान गर्चाएं ना गए सामने जो पानी पानी कूदे पाई কিভাবে আসে পানির মূল সত্তা কি পানির মূল আধার কি পানির ঠিকানা কি কুত থেকে পানি আসে তাহলে পানির আধার বলেছেন তিনটি বিষয়কে এর এক নম্বর নব্বুল আলমিন আমাদেরকে চমৎকৃত করে দেওয়ার মতো তথ্য দিয়ে তার বিজ্ঞানময় তার পরিচয় দিয়েছেন তিনি বলেছেন পানির অন্যতম শ্রেষ্ঠ আধার হলো পাথর বিশাল পাথর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 মৌলিক উৎস পাথর আলমিন বলছেন অনেক পাথর এমন রয়েছে যে পাথর ভেঙ্গে যায় ফেটে যায় বিদীর্ণ হয়ে যায় দুই ভাগ হয়ে যায়। আর এর ভিতর থেকে পানি বের হয় কিছু পাথর থেকে তো নদীর ধারা ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় আর কিছু পাথর ফেটে যায় আর এর ভিতর থেকে পানি বের হয় রব্বুল আলমিন বলছেন আর এমন কিছু পাথর রয়েছে ও ইনামিনা ইহা পিতু মিন হাসিয়া আর কিছু পাথর এমন রয়েছে যে পাথর উপর থেকে নিচে গড়িয়ে পড়ে সুতরাংতে সবচেয়ে কঠিন জিনিসের নমুনা পাথর কিন্তু মানুষের মনের চেয়েও বেশি কঠিন হয় বন্ধুক পাপিষ্টতায় পাপাচারিতায় মানুষের মন কঠিন হয়ে যায় আসুন না পাথর থেকে শিক্ষা নেই নিজের মনটাকেও করে নিজের চুখের কুন দিয়ে রব্বর আলমিনের জন্য একটু অশ্রু ঝরাই একটু থাকে একটু না। বন্ধুগণ এই পাথর পানির একটি মৌলিক উৎস দ্বিতীয়ত পানির আরেকটি মৌলিক উৎস হলো সাগর নদ নদী খাল বিল এই সবই নদ নদী রদ খাল বিল এই সবকিছু এক কথায় বলা যায় সমুদ্র সাগর বাহ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 পানিকে লবণাক্ত করে রেখেছে। বন্ধুগণ পানি আর এই প্রসঙ্গে আরো কিছু কথা আমরা বলবো নিজেদের মধ্যে পর্যায়ে আলোচনা করবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন कारण सत्य पुण्य पद देखा पुण्य जान पद देखा जे व्यक्ति सर्वदा सत्यकता सत्य बोलते चेष्टा कर निकट ता सत्यवदी हिसपिब्ध कर और तुम्हारा मिथ्या मिथ्या पापाचारे पद देखा पार जान नाम पद देखा जे व्यक्ति सर्वदा मिथ्या चेष्टा आल्ला निकट ता मिथ्युक लिपिबद्ध करम खंड शिष्टाचार अध्याय अनुच्छेद ऊन सत्तर हादिस नम्बर छ हजार चुरानब्बे सही मुस्लिम चतुर्थ खंड सत्कार सदव्यवहार और शिष्टाचार अध्याय्द এক হাজার উনআশি আর ডিস্টম্বর ছ হাজার তিনশো সাতল ডিস্টনউট রিলিজন গেট বিটনেস ডাকির নাইক ইন দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোথা থেকে মাধ্যমে ছিলেন যেভাবে মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথ অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে बंधुगन छुट्ट कर पानी तरह मौलिक उत्स नहीं पानी मौलिक उत्सर मध्य प्रथम हलो पाथर पृथ्वी ग्रामे शहर जनपद जंगल पानी पहुंचे न्याचाराल व्यवस्था कर रेखे जा पानी तीन नम्बर उत्स्य रब्बुल आलमीन बाष्पे आकार खाल बिल समुद्र तक पानी বাতাসের সম্বন্ধে মেঘ মালার মতো উপরে উঠায় আকাশ জুড়ে মেঘমালা ঘুরে বেড়ায় নির্দেশ করেন ওই জনপদে ওই শহরে ওই বন্দরে ওই গ্রামে ওই পাহাড়ে আর জঙ্গলে অজুর ধারায় বৃষ্টি নেমে পড়ে বাস ভাঙা হওয়া তাহলে বৃষ্টির পানি বৃষ্টিকে আমাদের জন্য ন্যাচারাল পানির উৎস করে দিয়েছেন তাই স্বাভাবিকভাবে পানির তিনটি উৎস আমাদের জন্য এক নাম্বার পাথর সমুদ্র করে ওই এলাকায় পানি পৌঁছে দেন নতুন জীবনের সংস্থান করে দেন আবার যদি কোন এলাকায় বৃষ্টি নাও হয় রব্বুল আলমিন নদী আর নালার মাধ্যমে সমুদ্র আর বিলের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 পাথর থেকে যে পানি রব্বুল আলমিন সাইকোলিং করে বেগমালার মাধ্যমে পৃথিবীর সকল দিক দিগন্তে গ্রামান্তরে প্রান্তর আর জনপদে যে বৃষ্টি নামান বৃষ্টিটা হলো সবটাই বিশুদ্ধতম পানির আধারিম ডেকে বলেছেন তোমরা কি লক্ষ্য সুপে পানির দিকে যা তোমরা পান করো ডিস্ট ওয়াটার এর দিকে লক্ষ্য করেছি ইচ্ছা করলে আমি ওই বৃষ্টির পানিটাকে লবণাত্ম করে দিতে পারতাম ব্যবহারের উপযুক্ত করে দিতে পারতাম হান্ড্রেড বিশুদ্ধ হতো না তাইলে কৃতজ্ঞতা আদায় করব না আমি ইচ্ছে করলে বৃষ্টির পানি বিশুদ্ধ নাও হতে পারত হতে পারত নিজে বৃষ্টির এই যে বৃষ্টির পানি রব্বুল আলমীদের নাবত সব গ্রাম গ্রামান্তরে জনপদে পাহাড় আর জঙ্গলে শহর আর বন্দরে সব জায়গায় নামে রব্বুল আলমীদের নির্দেশে তবে বৃষ্টি রব্বুল আলমের নির্দেশে বৃষ্টি কোথায় কখন কিভাবে হবে রব্বুল আলমীন ছাড়া কেউ জানে না আর কারো নিয়ন্ত্রণে নাই তাই যখন বৃষ্টি হলো নিজের একান্ত প্রয়োজনের পানি হয়তো ধরলো কিন্তু অতিরিক্ত যা তা আটকে রাখার অধিকার নাই। পানিকে স্বাভাবিক গতিতে ছেড়ে দিতে হবে নিজের প্রয়োজন যদ্দুর তদ্দুর আটকে রাখলেন এর পাই অবশ্যই করা যাবে না কাউকে কষ্ট দেওয়ার জন্যে পানি আটকে রাখবেন কবিরাগুরা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 বৃহৎ একটি জনগোষ্ঠী বিশুদ্ধ পানি পান করতে পারে না বিশুদ্ধ পানির অভাবের কারণে অসুস্থতা ব্যাধি রূপ বিভিন্ন মনন ব্যাধি ছুবল বিশুদ্ধ পানি পান করা মানুষের মৌলিক অধিকার এই অধিকারকে খর্ব করা কবিরাগুনা কোনোভাবেই এই অধিকার নষ্ট করা যাবে না কবি রাখুন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 WHO এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যে পানি এর টিডিএস কলমের মতো একটি মেশিন দিয়ে মাপা যায় যে পানির 25 থেকে সেভেন্টি পর্যন্ত এটা পানির জন্য বিশুদ্ধ ভালো পানি যাতে জীবন উপকরণে সবগুলো প্রয়োজনীয় মিনারেল খনিজ বিষয় সম্পৃক্ত থাকে পানিটা ভালো কিন্তু উন্নয়নশীল দেশগুলো যারা হয়তো নয়, উন্নত নয় ওই সকল দেশে মানুষ যদি। থেকে পর্যন্ত পান করে। তাহলে করতে পারে বাসবে। কিন্তু এর উপরে যদি যায় পানি নয় এটা বিষ কিন্তু দুর্ভাগ্যজনক সত্য বন্ধু আমাদের দেশ আর জাতির যত জায়গায় পানি আমরা খাই ব্যবহার করি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 बात विभिन्न भाव बोतल जत पानी बुके हाथ दिए पानी दिये बोली, शुद्ध। और 75 निये 125 इर पानी पान कर उपयुक्त विष नये बुके हाथ दिए बोले जी ना मानुष्टी प्रतारणा करीबन खेला करबुल आलमीन तौब ना कर পানি কোনোভাবে পানির অধিকার থেকে আরেকজনকে বঞ্চিত করা পয়সা দিয়ে লোকটা কিনবে আপনি বললেন বিশুদ্ধ আর বিশুদ্ধ নয় দেখি প্রতারণা নয় এটা তার জীবনের অধিকারকে নিশ্চিত করতে আপনি সহযোগিতা করলেন না বরং ব্যবসা করলেন ঠিকই আর তাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন সংক্রমিত রোগের দিকে ঠেলে দিলেন আজ এমন অসহায় আমরা যারা আমরা তো निजेल आलमीन आश्रय दौबागन एक मानुषे बेचे थार मौलिक अधिकार विशुद्ध पानी अथबा व्यवहार पानी अथवा कृषिज पानी आज के समाज अनेक जगह पानी प्रवाह पानी गतिपथ रोद कर घूम देेक जन के, पानीर के पानीर गोती पोत रूद आरेक पानीर पानी अदिकार्चित करोद अथबा पाल्टे दिएजे पानी अदिकार वंचित करा रसलमेर सात कर पानी प्रयोजन जतटूक तुम्हारे एकांत प्रयोजन तानी के स्वाविक गति झेने द लान सुरुना शुद्ध तमीते जमी के पानी दिना कत झगड़ा कत विवाद आदेश जमिर मालिक कृषक तरह এটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আটকে রাখতে পারে যাতে তার জমির ক্ষতি না হয় সমাজে এমনি ভাবে কৃষি জমির পানি আটকে রাখা উজানের জমির মালিক পানি আটকে রেখে ভাটিদেরকে পানি দিচ্ছে না এর মাধ্যমে কবিরাগুনায় যে না উচিত যারা এমনি ভাবে নিজের জমি পানি আটকে রেখে উজানের জমির মালিক হয়ে ভাটির জমির পানি দেয় না ওদের ফসল ভালো হয় না আল্লাহ তাদের উপরে আবার ইচ্ছা করে ভাটির জমিকে ফসল নষ্ট করে দেওয়ার জন্য বেশি পরিমাণে পানির ধাক্কা প্রবাহিত করে দেয় উপরে পানি কম রাখে এইটাও কবি রাখো না শুধু তাই না আজকের পৃথিবীতে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 নিশ্চিত ঠিকানা আমাদের সবার জন্য চেষ্টা করি বিশুদ্ধ পানি সবার জন্য নিশ্চিত হোক এই চেষ্টাটা করি আর আমরা বেঁচে থাকি আল্লাহ আমাদের সকলকে তৌফিকদিন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 ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম ইউ চুজ বিউটি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 देख अर्धांगी ना तत्तांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगला